আবু হুরাই রাহ রাহতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে সঠিক বাক্য যা কোনো কবি বলেছেন তা হলো লাবিদ এর এ পংক্তি সাবধান আল্লাহ ছাড়া সব জিনিসই বাতিল ও অসার এবং কবি উমাইয়া ইবনু আবু সালথ ইসলাম গ্রহণের কাছাকাছি পৌঁছে গিয়েছিল